ইদুল ও ঈ মন আল বিগত আলহামদুলিল্লাহ আজকে আমাদের তফসী শুরু হচ্ছে সুরাতও বার আয়া নাম্বার সিক্স সেভেন্টি থ্রি তেহাত্তর নম্বর আয়া থেকে শুরু হচ্ছে আপনারা জানেন যে তবুক যুদ্ধে উপলক্ষে এই সুরা নাজিল অনেকগুলো আয়াত এই উপলক্ষে আয়াতিল এবং সে সময় মুনাফেকদের অনেক মুনাফিকি আমাদের কাছে কোরআনে পাকে ফুটে উঠেছে মুনাফিকিটাও আহ তখন খুব জোরে চলে আসে এই তাদেরকেও আল্লাহ তালা এক্সপোজ করে দিয়েছেন যে মুনাফিকরা কিভাবে মুনাফিকে করে তো শুরু হচ্ছে আপনি কুফওয়ার এবং মুনাফিকদের বিরুদ্ধে চেহাদ করেন তাদের ব্যাপারে আপনি শক্ত অবস্থান গ্রহণ করেন এটা মনে রাখতে হবে এটা একটা বিশেষ যুদ্ধ উপলক্ষে কথা তাই না আর এগুলা রেফারেন্স যে যদি এখন বলে ইসলাম খালি বলে সারা দিন সেই উপলক্ষে আইগুলো নাজিল হয়েছে আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্ন ওয়াবি এটা হচ্ছে খুবই খারাপ ঠিকানা তারা কি জানে তারা এই আল্লাহর দিনে দুঃশনি করে কুপুরি করে মনাফিকি করে কি তারা নিজের জন্য অর্জন করছে এত বিপদ মানুষ কেন দিকে টেনে নিয়ে আসে। চিরস্থায়ী একটা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা তার জন্য সে জোগাড় করছে সে কি জানে এই জাহান নামে তার কি পরিমাণ কষ্ট হবে বাদা হাম্মু ইসলামি হিম এবং এই মুনাফিকগণ অনেক ইসলামের বিরুদ্ধে লুকিয়ে লুকিয়ে অনেক ষড়যন্ত্র করে দুসন্ত্রের সঙ্গে হাত মিলায় এবং তারা কসম করে বলে যখন তাদের বিরুদ্ধে রিপোর্ট হয় রসুল্লাহ সাল্লিন কাছে তখন তারা কসম করে বলে মা কলু না না এইসব কথা তো আমরা কখনো বলিনি অথচ আল্লাহ তারা ঠিকই জানেন তারা কুফরের কালিমা উচ্চারণ করেছে এমন কথাগুলো বলেছে যে কথা উচ্চারণ করলে আর ইমান থাকে না এবং এই কাজটা তার করেছে বাদা ইসলাম আনার পরে ইসলামের ভিতরে দাখিল হওয়ার পরে ইসলামকে নিজের জীবনে গ্রহণ করার পরে কেউ যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ এবং তার রাসুল ইসলামের ব্যাপারে বিদ্বেষপূর্ণ কথা বলে এটা আল্লাহ তালা কাছে অনেক বড় অপরাধ সাধারণ কুফার যারা এখন ইসলামকে জানেনি ইসলামের ভিতরে প্রবেশ করেনি তাদের তুলনায় ইসলামী ঢুকে ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করাটা আল্লাহর কাছে অপরাধ অনেক বড় এই জন্যে তিনি কি বলেছেন ইন্নাল মনাফি না কানুকি দার্কিল আসফালে ইনাল্না তারা হচ্ছে দার্কিল আসফাল আসফলান্নার তারা জাহান নামের একদম তারা থাকবে কাফের কারণ জেনে না জেনেই করে সেটাও কুফরি কিন্তু তার জন্য শাস্তি তুলনায় মোনাফেকে শাস্তি বেশি হবে এরপরে হচ্ছে যে তারা কুফরি কালিমা বলেছিল এই ঘটনাটা কোন উপলক্ষে নাজির হয়েছে আবদুল উবাই যে মোনাফেকদের যে লিডার সবচেয়ে বড় মোনাফেক মদিনা সে কিং হয়ে যাওয়ার কথা ছিল রাজা রাজা বাদশাহ হওয়ার কথা মদিনা কিন্তু এই এই সময় নবিকারিম সাল্লা সাল্লাম মদিনা হিজরত করলেন মদিনা বাসী তখন একসঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নেতৃত্বে আসনে বসিয়ে দিলেন এখন তো তার বাদশাহী তার জুটলো না দুনিয়া ক্ষমতা পাওয়ার নেশায় কবুল করে নাই পরে দেখলো একটু বেকায় এই জন্য এখন ইসলাম কবুল করল কিন্তু তার ভিতরে ইসলামের কোনো আগ্রহ কোন মানে ইসলামের ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই তো সে দুশ্মনী শুরু করে এবং সে মাঝে মধ্যে বিভিন্ন কথা বলেছিল একজন হচ্ছে একটি ঘটনা এসেছে লোক তার সামনে একটু নিজেরা ঝগড়া করেছিল জোহানি ইউন আনসারি তো জোহানি সে মোহাজের আনসারি তো মদ্দিন আর আনসারি দুই দিনের মধ্যে তর্ক বিতর্ক হয় হয়ে একটুখানি বেশি ঝগড়া হয়ে যায় আল আল জোহানি আল আলসারীহানি ব্যক্তিটি কথা বলেছে তখন আবদুল্লাহ আনসারদেরকে আনসার সাহাবিদেরকে বললো আব্দুল্লাহ তার জন্য সুযোগ আসছে সে বললো আল্লাহ তানসুরুন আকুম এই যে তোমাদের ভাই আনসারি কে সে করছে তোমরা তাকে সাহায্য করতে আসবে না তার পক্ষে অবস্থান নিবে না সে উচকিয়ে দিচ্ছে তখন তারা তো তার দিচ্ছে না তখন সে বলে আরো আরো তাদেরকে উচকানোর জন্যে অল্লাহ মাহাম্মদ আল্লাহর কসম মদ্দিনার বাসীদের কি যে কপাল পড়লো মদ্দিনার বাসিন্দা আমরা যারা আনসারী বা এই মুসলিম তারা যে কেউ যেটা প্রচলিত আছে তুমি তোমার কুকুরটাকে খাওয়াইতে খাওয়াইতে এমন মোটা করো এমন বড় করো একদিন তোমাকেই অ্যাটাক করবে দেখছেন কিসের সঙ্গে তুলনা করেছে এবং এই তবুকের যুদ্ধের সময় এই ঘটনা ঘটে আরকি তবুকের যুদ্ধে এর কোন এক সময় এই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয় গিয়েছে আবদুল্লাবিন্তু মুনাফিক এখন মুসলিম হিসাবে পরিচয় দিয়ে যেতে হয় না গেলে তার পরিচয় ফাঁস হয়ে যাবে সে তো লুকে রাখতে চায় সেই নিজেকে নিজের নেফাকে প্রকাশ করে না মাঝে মধ্যে চান্স নেয় আরকি তো এখন তারপর সে আরো বললো কি ইর রাজা না ইরাল মাদি না যে আমরা যদি এখন এবারে মদিনায় যাই যারা কি করবে জানো আর টলারেট করা হবে না আর সহ্য করা হবে না যারা নিচু প্রকৃতির লোকগুলো আছে যারা এইগুলাকে আমরা মদিনা থেকে এবারে এক্সপেল করে দিব বাই করে দিব বহিষ্কার আর সহ্য করা হবে না কাকে মিন করেছে রসুল মোহাজির সাহাবিদেরকে একজন মুসলমান গিয়ে নবী করিম সালামের কাছে সঙ্গে সঙ্গে এই খবর শুনেই তিনি পৌঁছে দিলেন শুনছেন এই মনাফিক কত বড় কথা বলেছে এদেরকে বের করে দেবে তো নবী করিম সাল্লাহ আসসালাম ডাকলেন যে আব্দুল্লাহ গুনে ভাইকে ডেকে নিয়ে আসো আসার পরে জিজ্ঞেস করছে আল্লাহর কসম কথা আমি কখন বলছি কান্দা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এখন ওই বেসার যে অভিযোগ করেছে ওনার কাছে তো আর কোন প্রমাণ তো আর নাই সে বেঁচে গেল একটা গাছের ছায় বসাচ্ছিলেন তারপরে তিনি ওই সময় বললেন ইন্নাসাই ইনসান্দ তোমরা একটু পরে দেবে একটা লোক আসছে তার চোখ দুটো দিয়ে সে শয়তানের চোখে দেখে তার চোখ দুটো এরকম ফলা কেউ তার সাথে কথা বলো না কিছুক্ষণ পরেই একটি লোক আসলো যার চোখের রং একটু নীল ফাজা আহ রাসুল্লাহ সাল আলাই সাল আলাই তাকে ডাকলেন আর বললেন আল্লাহাস তুমি নিয়ে আমাকে আর এবং অপমানের বক্তব্য তাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা কেন করো বল কি তোমার উদ্দেশ্য কি আমরা কি করেছি তখন এই অভিযোগ শুনে সে লোকটা কি করলো তার লোকজনকে ডেকে নিয়ে আসলো এই বললো যে কারা কারা বলেছে আমি সবাইকে ডেকে আনছি আনার পরে জিজ্ঞাসা স্বীকার করে না সে নিজেও স্বীকার করে না সবাই আমরা কথা কোশ্চিন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আপনার কাছে এসেছে তিনি রসুল্লাহ সাল্লি সাল্লাম এখন অভিযোগ যদি প্রমাণ না হয় কোনো সাক্ষী প্রমাণ না থাকে যে বলেছে সে অস্বীকার করে আর কোনো সাক্ষী না থাকে যে অভিযোগকারী একমাত্র পাওয়া যায় কিন্তু আর কোনো দলিল প্রবণ নাই তাহলে কি করবেন তিনি ছেড়ে দিবেন তিনি ছেড়ে দিলেন কিছু করার নাই কিন্তু আল্লাহ হিমা কালু তারা কসম করে বলে যে তারা কখনো এরকম কথা বলেনি কিন্তু আল্লাহ তালা ভালো করে জানেন কালিমা তালু কুফর অথচ নিশ্চিতভাবে তারা কুফরি কালাম উচ্চারণ করেছে কেউ যদি রসুলা বক্তব্য দেয়াল মিয়ানা আলু এমনকি তারা এমন কাজের অপকর্মের সিদ্ধান্ত নিয়েছে যেটা তারা শেষ পর্যন্ত বাস্তবায়িত করতে পারেনি একটি খুব খারাপ কাজের সিদ্ধান্ত তারা নিয়েছিল সে খারাপ কি সেটার ব্যাপারে একটা এই লোকটি তার স্ত্রীর আগের ঘরের সন্তানকে কতল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে রাসুল আল্লাহ কাছে তার বাবা মুনাফেকের মনাফেকটা শুনে তার সৎ সৎ সৎ ছেলে বলল আমি অবশ্যই রসুল সাল্লাহ আসলামের কাছে এই খবর নিয়ে পৌঁছে দিব আপনি এমন মন্তব্য করেছেন এ হেলো জালা আরেকজন আরেক মন আছে কোনো কোনো রেওয়াতে আসছে এটা ছিল তখন সে তাকে ইয়ে ছেলে ছেলেকে হত্যা করার পর সিদ্ধান্ত নিয়ে এসেছে যার পারেনি যাই এরা মিলে কয়েক একটা ষড়যন্ত্র পাকাল সেটা হচ্ছে যে নবিক রহিম সা তারা এখন কতল করেই ছাড়বে রাতের বেলায় গুপ্ত হত্যা করার একটা সিদ্ধান্ত তারা নিল তবুক যুদ্ধ থেকে আসার পরে এক রাতে তারা ঠিক জায়গা মতো প্ল্যান করে মানে নিয়েছে যে যখন তিনি একটু একলা হয়ে পড়বেন হাঁটতে হাঁটতে আর সাহাবি বিভিন্ন দিকে একটু দূরে রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে দিয়ে আমরা আবার সরে পড়বো তাহলে কে হত্যা করলো অন্ধকার কারণে একটা বোঝা যাবে না ও কেন আসারা রাজু তারা ছিল মানে দশ জনের উপরে দশ পনেরো জনের মত তারা ছিল তো এই ব্যাপারে তিনি বলেন কিন্তু সাল আলি সাল্লাম আকুদুবিহি আমি নবী করিম সাল যে উটটা আছে উটের লাগাম ধরে তো আগে একজন আগে আগে যেতে হয় সেটা ধরে আমি আগে আগে যাচ্ছিলাম ও আম্মার ইয়াসু কুন্না আর আমার উঠটাকে নিচে পিছনে থেকে উনি যাচ্ছেন আর আমি সামনে রসিদরে টেনে নিয়ে যাচ্ছি দুইজন ধরেছি হাতাবির আকাবা আমরা তখন আকাবা এলাকায় পৌঁছলাম এটা তবুক থেকে মদিনায় আসার পথে আকাবা এলাকায় তখন পৌঁছলাম তখন দেখলাম আসার রা কেবান তখন দেখলাম যে বারো জন এদিকে সালামিম সালামে তাদেরকে তিনি জোরে ধমক দিলেন চিৎকার করলেন এই তোমরা কে কি করতে আসছো এখানে জোরে যখন এরকম বললেন তারা অন্য সাহাবিরাতে সতর্ক হয়ে গেল আমরা জন একজন হচ্ছেন হোজাহামান আরেকজন হচ্ছেন আহ যিনি পিছন দিকে চালাচ্ছিলেন আমার দুইজনে কে তিনি জিজ্ঞেস করেন আমরা চিনতে পেরেছ জানো কারা এই গুলো ছিল আমরা চিনতে পারিনি আল্লাহ রাসুল তারা তাদের চোখ দুটো খোলা রেখে পুরো চেহা কি করেছে দেখে ফেলেছে এরা হচ্ছে মোনাফিক ইমুল অর্থাৎ আল্লাহ তালা এদের এই অপরাধের কারণে তাদের ইসাহিম রাসুল সালাম আকাবা ফাল কুহ মিনহা তারা আকাবা বরাবর এসে নবী করিম সালামকে আক্রমণ করে হঠাৎ করে মানে ওনাকে হত্যা করার সিদ্ধান্ত তাদের ছিল কিন্তু বলেন না কেন এরা তো যে সমস্ত কবিলা থেকে এসেছে সবাই তো মনাফিক না ওদেরকে আমরা খবর দিয়ে দিয়ে প্রত্যেক কবিলার যারা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আছে তারাই তাদের মাথা কেটে আমাদের কাছে নিয়ে আসবে এগুলোর আমাদের যে সমস্ত মুসলিম ভাইগণ আছে তারাই তাদেরকে এই অপকর্মের শাস্তি দিয়ে ফেলবে আমরা কি খবর দিয়ে দেবো আকবাল আলহিম ইয়ুল খবরদার তাহলে হবে কি আরব দেশে প্রচারিত হতে থাকবে যে মোহাম্মদের উদ্দেশ্য খুন খারাপ করা সে তার লোকজন মানে অন্য জাতির সঙ্গে যুদ্ধ করেইকে তো এরা তো এই কথা চমৎকার হাতিয়া তাদের হাতে চলে যাবে কাজেই আমরা এটা না তাদের দায়িত্ব আমরা আল্লাহকে দেবো কেমন পর্যন্ত তারা মনাফিক হয়ে থাকবে এ অবস্থায় তারা মৃত্যুবরণ করবেন এবং তাই হয়েছে এবং তাদের কপালে আর তো জোটেনি আল্লাহ পরে বলছেন আর কি ইল্লা আন কিংসা কেন এত শত্রুতা কেন এত দুঃশ্মনী কেন মোহাম্মদ সাল্লা সাহেব সমাজের বিরুদ্ধে এই কারণে যে আল্লাহ তালা তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন ওদিনায় তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেছেন তারা গরিব ছিলেন আস্তে আস্তে আল্লাহ তালা তাদেরকে ধনশালী করেছেন এতাদের এখন একটা শক্তি হয়েছে এবং তারা এখন পাওয়ারে আছে। এই সব কিছু তাদের জন্য কষ্টের কারণ হয়ে গেছে ভালো পজিশনে এনে দিয়েছেন এটা তারা হিংসার কারণে আর বরদাস্ত করতে পারে না তারা যে তাও বা করে এই মুনাফেকদেরকে তাও সিনসিয়ারলি আন্তরিক ভাবে তবা করলে তো আল্লাহ তালা তো অবাকবুল করবেন এটা তাদের জন্য অনেক ভালো কারণ হবে অনেক মঙ্গলের কারণ হবে তারা যদি করে আল্লাহ সবসময় মাফ করতে রাজি আছে রহমতিল্লা আল্লা রহমতকে নিরাশ হইও না ইন্দুন আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ তালা তো গফুর রাহিম কিন্তু যে মোটেই আসবে না আল্লাহ তারা তাকে ডেকে ডেকে করে দেবেন নাকি আর সে আল্লাহ দু তারা যদি উল্টা দিকে যেতেই থাকে ইসলামের পথ ছেড়ে দিয়ে উল্টার দিকে হাঁটতেই থাকে তারা মোরতাদ হওয়ার রাস্তায় চলতে থাকে চলে যায় তাহলে শেষ নাই শাস্তি ওম আর এই জমিনের মধ্যে তাদেরকে সাহায্য করার মতো কোনো বন্ধু বান্ধব সাহায্যকারী কেউ থাকবে না যখন আল্লাহ থাকবে না আর এভাবে অনেক বড় বড় ত্রাস সৃষ্টিকারী মস্তান গুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা কোনো সাহায্যকারী পায় কিন্তু তাদের কিন্তু অনেক বড় বড় তাদের অনুসারী আছে কিন্তু কেউ তাদেরকে রক্ষা করতে পারে না হুম আহ আতিও কনিন তাদের মধ্যে কেউ কেউ আছে মোনাফেক এমন পর্যায়ের যখন তিনি তবুক যুদ্ধে যুদ্ধের সময় কিন্তু অনেক বড় বড় সাহায্য চেয়েছেন সবার কাছে তিনি আবেদন যার যা আছে তবুক যুদ্ধে বিশেষ করে মানে খুব বেশি দাও কারণ অনেক দূরে যেতে হবে রোমান সম্রাটের মোকাবিলা করার জন্য অনেক অস্ত্র শস্ত্র খাদ্য টাদ্য ইত্যাদি জোগাড় করতে হবে বেশি করে দাও বেশি করে দাও সব সাহাবিরা দিলেন আবহকার দেলা আনহু যা আছে নিজের সম্পদ কিচ্ছুই রাখে পরিবারের জন্য রাখে না সব নিয়ে আসছে ওমর আদি আল্লাহ আনু অর্ধেক নিয়ে আসছে ওসমান রাদু একশো উঠ ভর্তি করে মাল সামান খাদ্য রসদ ভর্তি করে দিয়েছে। তো এই সময় মোনাফিকরা বলে যে আমাদের কাছে চাইছেন তো মানে তারা তো মুসলিম মোনাফিক তার পরিচয় দিতে চায় না তো আমাদের কাছে চাইছেন এখন তো আমাদের কাছে দেওয়ার মতো বেশি কিছু নাই তো আপনার কাছে ওয়াদা করছি আল্লাহ যদি আমাদেরকে অনেক বেশি করে দেয় তাহলে কত দিন করব করবো না একটু দোয়া করি আমাদেরকে দেখ্লা দিলে আমাদেরকে আমরা খালি আল্লাহ একটু দেয়নি বেশি করে তাদেরকে তো আল্লাহ তালা দিয়েছেন তুই কি তাদেরকে দুনিয়া একটু দেয় পালাম যখন আল্লাহ তাদেরকে তাকে দিলেন তাদের চাহিদা মতো কিছু হয়েও গেল সময় আল্লাহ কি করেন পরীক্ষা করে দেন দিয়েও দেনা এরকম ঢিলা করছে কি চাষ দেবো আর তারপরে তোর কি হবে দেখবি দিলেন যখন আল্লাহ তালা দিলেন তাদেরকে এখন তাদের কাছে যখন চাইতে পাঠানো হলো এখন তারা দেয় না বাহেলু বিহি এখন বোখলি শুরু করে এত টাকা পয়সা কত কষ্ট করে জোগাড় করছি এখন বুঝি আমরা দেব উল্টে গেল পৃষ্ঠ প্রদর্শন করলো মুখ ফিরিয়ে ওদিকে চলে গেল দেবে না এবং তারা এদিকে ফিরিয়ে তাকায় না উল্টা দিকে পৃষ্ঠপ্রদর্শন করে পিঠ দেখিয়ে চলে গেল দেবে না এই না দেওয়ার কারণে আল্লাহ তালা তাদের শাস্তি এবারে আরো বাড়িয়ে দিলেন এই এরপর আল্লাহ কি করলেন এই কাজ করার পরে তিনি তাদেরকে নেফাক আরো এমন বাড়িয়ে দিলেন অন্তরের মধ্যে নেফাক দিয়ে ভর্তি করে দিলেন মোনাফিকে দিয়ে মোনাফি কি আরো মজবুত করে দিলেন অন্তরের মধ্যে এবং আল্লাহর সঙ্গে দেখা হওয়া পর্যন্ত এই মুনাফিকে নিয়েই থাকবে আল্লাহর কাছে মোনাফিকে নিয়েই যাবে অর্থাৎ মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে কেউ কেউ তো কিছু উল্টাপাল্টা করে পরে শেষে আসছে কোন একসময় আল্লাহ তালা তাদেরকে তওবা নসিব করেন এরকম আসা কিছু লোক দেখিননি, যে অনেক উল্টাপাল্টা করেছে জীবনে কিন্তু এক পর্যায়ে দেখা গেলো লোকটা তওবা করেছে বনি ইসরায়েলের ওই লোক আসে করোনা কতদূরকে খুন করেছে নিরানব্বই জন পরে এক আলোককে জিজ্ঞাসা করে তবা আসেন নিরানব্বই দিনের পরে তারপরে তার দেবো না কারণ বিমা আখলাফুল আল্লাহর সঙ্গে ওয়াদা করে খালিফাত করলো খেলাফ করলো ওয়াদা ভঙ্গ করলো অবিমা কানুইয়াকিব মিথ্যা কথা বললো এইভাবে এজন্য আল্লাহ তালা তাদেরকে কখনই ক্ষমা করবেন না এই তারা যাবে ইমান তাদের কপালে তারা কি জানে না যে আল্লাহ তালা তাদের গোপন প্রকাশ্য সবকিছু জানেন নিজেরা বসে বসে যখন অনেক কথাবার্তা বলে খুব নিকৃষ্ট কথা বলে সম্পর্কে মুসলমানদের সম্পর্কে ইসলাম সম্পর্কে আবার সামনে আসে বলে আল্লাহ কিছু আমরা কখনো বলিনি একদম সব অস্বীকার করে বসে তাদের গোপন কথা প্রকাশ্য কথা দুটোই যে আল্লাহ তালা জানে এটা কি তারা জানে না আল্লাহাম আর আল্লাহ তালা হচ্ছেন জাননে ওয়ালা গোপন থাকে না এই আলাই একজন একসেপ্ট করার মতো আছে যাই হোক তো এই শাহ আলাবা আহ তিনি মুসলিম হলেন কতটুকু নিঃসং তার দিলের ভিতরে ঢুকেছে আল্লাহ ভালো জানেন কিন্তু এখন সে আল্লাহর কাছে নবী করিম সালেন আল্লাহ শখ অনেক বড় ধনী হওয়ার একটু দোয়া করেন না রাসুল্লাহ সাল আলী আসাল্লামা হে তুমি সাবধান তোমার জন্য ধ্বংসের কারণ হতে পারে কালি লুন তু লা শুকরাহিন তোমাকে যদি আল্লাহ তালা সম্পদ কিছু কমিয়ে দেন মোটামুটি তোমার চলে তাহলে এটা পেয়ে তুমি আল্লাহ শুকর শুকর গুজার থাকবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে এটা তোমার জন্য অনেক ভালো ওই অবস্থার চেয়ে যে অনেক সম্পদ আল্লাহ তালা তোমাকে দিল কিন্তু তোমার আর আল্লাহ শুক্র আদায় করার ভাষা তোমার জবান দিয়ে আসে না তোমার ভিতরে একটা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তার তুলনায় তোমার যদি সম্পদের পরিমাণ কমও হয় কিন্তু আল্লাহ শুক্র ইয়ার ভিতরে থাকা কৃতজ্ঞতা প্রকাশ কর তোমার আত্মতৃপ্তি থাকে এটা অনেক ভালো কিন্তু তো সে আবার বলে ইয়ার আসলে একটু দোয়া করেন না আমার একটু দরকার ট্রাকা বসা খুব পাইতে আছে অসুবিধা কি এটা তোমার পছন্দ হয় না কসম আমি যদি তার হাতে আমার জান আমি চাই এই যে পাহাড় গুলো আছে আমার আশেপাশে আল্লাহকে বলে যে আল্লাহ এই পাহাড় গুলো আমার জন্য সোনার উপার খনি দেন সোনার উপার পাহাড় বানিয়ে দেন আল্লাহ বানাই দিবেন আমি চাইলে আল্লাহ আমাকে দিবেন কিন্তু এখন সে কথা শুনিয়ে বলে আল্লাহর কসম যার হাতে আমার যান যিনি আপনাকে নবী সহকারে পাঠিয়ে নবু দিয়ে পাঠিয়েছেন আপনি মেহরবানি করে দোয়া করেন আমার জন্য আর আল্লাহকে বেশি করে সম্পদ দিলে আমি যা বিভিন্ন হক আদায় করব আল্লাহ আসা কোনটা বাদ দেব না আমি খুব দান খরাত করবো খালি আমার একটু পয়সার দরকার এখন সকল রসুল্লাহ সালিসাম আল্লাহ আল্লাবা মাল আল্লাহ শাহ দেন মাল দিয়ে দিন বেশি করে দোয়া করলেন কোন ইন্ডাস্ট আর দেশে ক্ষেত ফসল তেমন হয় না মেইন সম্পদ হলো কার ছাগল কত শ আছে কত হাজার আছে তখন সে কয়েকটা ছাগল জোগাড় করলো উনি যখন দোয়া করছেন বর কত এখন ভর্তি হয়ে আসবে কোন চিন্তার কারণ নাই ছাগল কয়েকটা কিনল এরপরে এখন এত দ্রুত গতিতে ছাগল তার বেড়ে উঠল যে মদিনা বা তার আশেপাশে তার ছাগল চরণের নাই ঘাসের দরকার বিশাল এক কোন এমটি এরিয়ে যাওয়া দরকার কথা আলীহীন মদিনা মোদিনা তার জন্য সংকচিত হয়ে গেল। মদিনা থেকে দূরে চলে গেল অনেক দূরে যেখানে একটা খালি ওয়াদি একটু নিচু ভূমি আছে অনেক ঘাস জঙ্গল কিছু আছে সেখানে চলে গেল সে কিন্তু শুরুতে বড় মোনাফেক ছিল না মোটামুটি দিনদার ছিল ইমান আছে কিন্তু মালের সম্পদ সম্পদের লোকটা ভালো করে ঢুকছে দিলির ভিতরে তাহা যা ইসলাম আশ্রাহ অয়াত্রুমা সেবা কুমা সাগরের পালকে মদিনা শহর থেকে বাইরে নিতে গিয়ে ছেড়ে দিয়ে আসে সকালে এখন সে জোহর আর আসর কোন রকমে এই মসজিদে জমাতে পারে বাকিগুলো কিন্তু আরগরি পেশা বলেন এগুলো পাহারা দেওয়ার জন্য ওগুলো গোটানোর জন্য আর মসজিদে আসতে পারে না ওইখানে একলা পড়তে হয় সুমানামাত এখন এত বেড়ে গেল এখন জোহর আসার আসতে পারে না কোনো রকমে জুমে আসে এরপরে এত বেড়ে গেল এখন জুমাই আর আসতে পারে না এরপরে ফাঁতা ইয়ালতির জুমা ইলিয়াস আলহামআব তেনবী করিম সাল আলহাম যখন ওই এলাকা থেকে লোকেরা মদিনে আসে জুমা পড়তে বিভিন্ন কারণে তা থেকে জিজ্ঞেস করেন যে শাহাবার খবর কি তার খবর কি বলতো দেখি ফা রাসুল্লাহ ইত্তাহা দাগা নামানা যে তোর ছাগল যখন সে পালা শুরু করলো পোকার মতো বেড়ে গেল মদিনা জায়গা হাইরে গেলো তারপরে আরো বাইরে গেলো এরপরে জোহর আসরে আসতো সেটাও মিস করলো জুমাও এখন মিস করছে তখন তিনি শুনে মন্তব্য করলেন ভাই হাথা আলাবা ইয়া হাথা আলাবা ইয়া ওয়াই আলাবা হায় রে আফসুস আলা হায় তার ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল মাল সম্পদ নিয়ে জাকাতের যে দেওয়া সম্পদ সেটা আদায় করে নেন আপনি তখন ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে কালেক্টর গিয়ে প্রত্যেক ব্যক্তির কতগুলো ছাগল আছে চল্লিশটি ছাগল হয়ে গেলে তার বিনিময়ে একটা এরকম ফর্মুলা আছে ছাগল আনতে গেল এখন তো তার তো কয়েক হাজার সাগল আছে যদি এক লক্ষ সাগল হয় তাহলে তো প্রতি চল্লিশটা একটা ছাগলের জাকাত আদায় করতে পাঠানো হলো একজনকে দুইজন দুইজন লোককে নবীকারকে পাঠালেন যে তোমরা মদিনা আশেপাশে তারা আছে সবার থেকে জাকাত নিয়ে আস এবং তিনি হিসাব করে বুঝিয়ে দিলেন যে কিভাবে কত করে নিবে আর বললেন আহ তোমরা শাহ আল্লাবা অমুক জায়গায় আছে বনি সালিমের সে লোক তার থেকেও সাদা বা জাকাত নিয়ে আসবা তারা শাহ আল্লাবা আসলে এসে জিজ্ঞাসা করলো বলল যে তোমার জাকাত দাও এবং নবী করিম সাল আলি আসাল্লামের কাছে থেকে একটা লেটার তিনি পাঠালেন যে এত পরিমাণ সাগল হলে এত পরিমাণ জাকাত আদায় করতে হবে তো সেটা হাতে নিয়ে পড়ে দেখে পরে বলে মা হাদি ইহ জেজিয়া মা হাদি ইফতুল জেজিয়া সে বলে যে এটা কি আমার কাছে ট্যাক্স টাই নাকি অমর সিনে যে ট্যাক্স এটাতে ট্যাক্স না হলে আমি বুঝতে পারতেছি এটা কি এত চাইছি কেন তার ভিতরে রিয়াকশন শুরু হয়ে গেল তারপর হাত রা উদা ইলাইয়া তোমরা যাও এখন অন্যদের সবার থেকে নেও নিয়ে গিয়ে তোমরা ফ্রি হয়ে গেলে তোমাদের ডিউটি শেষ হয়ে কাছে এসব আমি চিন্তা করে দেখি কি করা যায় তারা ওখান থেকে চলে গেল এবং চলে গেলো তারা আহ আরেকজনের কাছে সিলামি নামে এক লোকের কাছে গেল তিনি গেলেন জাকাত আদায় করতে সেখানে তিনি তার সবচেয়ে সুন্দর উঠটা জাকাতের জন্য বের করে রাখলেন সুলামি রাতে আল্লাহ তারা দুইজন যখন জাকাত নিতে গেলেন দেখেন যে এত সুন্দর সবচেয়ে দামি উঠটা জাকাত দেওয়ার জন্য রেডি করে রাখছে তারা দুইজন কালেক্টর বললেন মা এজিবাহ না এত বড় উট তোমার কাছে তোমার জাকাতের যে পরিমাণ আছে সেই অনুযায়ী এত বড় উঠ দিচ্ছে আর ছোট উট দিতে হবে অমানকার তোমার থেকে আমরা এত বড় উঠে মনে রাখি অনেক দামি এটা ছোট একটা আমরা তিনি বলেন কবুল করেন তার থেকে তারা এটা নিলেন এবং বাকিদের থেকেও নিলেন সব নেওয়া শ্বাস হয়ে গেলে তারা আল্লাবার কাছে আবার আসলেন দুইজন হ্যাঁ আলাবা বলে যে তো আবার আস আচ্ছা দেখাই দেখিটা আবার যাও তো আর কি লেখা আছে ওখানে দেখি আমি পরে পরে আবার বলে মা দিহি ই এটা তো জিজিয়া ট্যাক্স সারা কিছু না এটা জিজিয়া ট্যাক্সেরই বোন একটা সিস্টার অফ জিজিয়া তোমরা যা তোমরা এখন চলে যাও আমি এখন দেব না আমি দেখি কি করা যা আমি চিন্তা ভাবনা করছি তারা দুই জনের যে আল্লাবা দেখে তিনি বললেন ইয়া ওয়াই হাসা আলাবা তারা দুইজনে কিছু বলার আগেই তিনি বললেন ওই দুজনকে দেখে ইয়া ওয়াই আলাবা হাই আলাবা ধ্বংস হয়ে গেল আর তিনি ইসলামি নামে যে সাহাবি সবচেয়ে দামি উটা দিয়েছিলেন জাকাতের ফান্ডে তার জন্য তিনি মন ভরে দোয়া করলেন অতীমকে তারা দুইজনে খবর বললেন তো সেই উপলক্ষে আল্লাহ এসেছে এই যারা ওয়াদা করেছিল যে আল্লাহ আমাদেরকে বেশি করে মাল দিলে আমরা বেশি করে দান খরাত করব জাকাত দেব কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করলো তার ইন্তাল হয়ে যায় সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল তো আল্লাহ তালা মোনাফিকদের এবং এটাও এক ধরনের মানুষের সম্পদের লোভ টাকা পয়সার লোভ পথ পজিশনের লোভ ক্ষমতার লোভ এসব কিছু মানুষের মধ্যে এক ধরনের যে মানসিকতা পয়দা করে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া করতে গিয়ে তখন মানুষের মধ্যে এটাও মুনাফেকি আর ওয়াদা খেরাফ করলে সেটাও কি মুনাফিকের জন্য তারা ওয়াদা করেছে প্রমিস করেছে আল্লাহ দিলে দান করবে এখন আর দেয় না এই মুনাফিকদের আরো কাহিনী আছে আর কিছু আছে মোনাফিকদের মধ্যে যারা মোমেনদের মধ্যে যারা ভলনটিয়ারলি কিছু দান করতে আসে সদাকার ক্ষেত্রে দিতে আসে যারা দেওয়ার মতো নাই একেবারে কষ্ট করে সামান্য কিছু নিয়ে আসে এদেরকে দেখে মনাফিকরা তাদেরকে উপহাস করে কেমন একটা জিনিস দান করতে নিয়ে আসে আর পাইল না জিনিস নিয়ে তাদেরকে উপহাস করে ক্রিটিসাইজ করে আল্লাহ তালা বলেন তাদের সঙ্গে তাদেরকে ক্রিটিসাইজ করে আল্লাহ তালা তাদের সঙ্গে তাদের ক্রিটিসাইজ করছেন এবং তাদের জন্য রয়েছে কঠিন আদা তাদের ব্যাপারে কেউ যদি তারা অনেক বিরাট পরিমাণ নিয়ে আসছেন যেমন ওসমানদের আনু একশু উঠ আবুকার আনু পুরো সম্পদ অমর আনু অর্ধেক এই জাতীয় তারা একটু বেশি করে আনে বলে এত বেশি করে কেন আনছে জান হা দুরা ইন রিয়া করতে চায় লোক দেখানো খুব শখ প্রদর্শন ইচ্ছা করে খুব নাম কাম কুরাইতে চায় এটা আরও সমালোচনা করে আর যারা একেবারে গরিব সামান্য একটু জিনিস তার নিয়ে আসছে অল্প তার দেওয়ার মতো নাই বেতরা তারপরে অল্প নিয়ে আসছে এইটা দেখে বলে ইন্দ আল্লাহ গানি জ্ঞান আনসাদাতে হা দা এই বেটা যে তিন পয়সার এটা নিয়ে আসছে আল্লাহ দরকার আছে তারা এই পয়সা সদকার দেখছেন বেশি আনলেও মুসিবত কম আনলেও মুসিবত আয়াত নাজিল করলেন আমরা আমাদের পিঠে করে নিয়ে যেতে বাইতুল কাছে জমা দেওয়ার জন্য একজন আসলেন বেশাই ইনকে হির অনেক কিছু সদকা যান খরাত নিয়ে আসলেন বললো দেখো কি যে একটা উদ্দেশ্য তার লোক দেখানো নাম কাম করাইতে চায় ফেম চায় ও যা ইন একদম এক পরিমাণ পরিমান নিয়ে আসছিল ইন আল্লাহ আল্লাহ তাল্লাহ দরকার আসেনি এক সাহা মানে পোনি তিন কেজি খেজুর এটা আল্লাহ দরকার কি দরকার নাই খামাখা আনছে এত ছোট জিনিস নিয়ে আল্লাহকে দিতে চায় তো আব্দুর রহমান আও ফরাদি আল্লাহ চল্লিশটা উকিয়া নিয়ে আসছিলেন মানে চল্লিশ কি বলতে পারেন চল্লিশ পেনির মতো কিছু নবীকারিমার কাছে আসলেন বা ওনার উকিয়া তো হলো অনেক বড় রূপ মুদ্রা আর আরেকজন আসছিলেন একসা পরিমাণ একসা মানে পনে তিন কেজি খাদ্য নিয়ে আসছিলেন তো মোনাফিকরা বলে আব্দুল হম আউ কিন্তু ধনী মানুষ ছিলেন চল্লিশ উকিয়া অনেক বড় অ্যামাউন্ট দেখো এই যে আব্দুর রহমান চল্লিশ আল্লাহ বসে আছে নাই তাই আরেক রেওয়াজ আসছে যে আব্দুর রহমানের আও তিনি চার হাজার পরিমাণ টাকা সদগা করলেন তারপরে আসলেন দুজনকেই তারা তখন সমালোচনা করলো মে হ্যাঁ রিয়া সালা এখানে কোন এদের কোন ভালো নিয়ত নাই শুধু লোক দেখাতে চায় ওকে আর আবু আকিল তিনি এক সাহা পরিমান আনলেন একসা পরিমাণ ঢাললেন বলে তারা হাসা হাসি করে একশা খেজুর নিয়ে আসছে এটা কয়েক পয়সা দাম আছে এইভাবে করে তারা বিভিন্ন লোককে সমালোচনা করল কিন্তু আল্লাহ রে তাদের সমস্ত সাহাবিদের সহি কারণে সাবি কবুল করলেন তারপরে নবী করিম সাল আলী আসাল্লাম ইগলা শুনলেন শুনে বললেন আল্লা তালা তখন ওহিন করলেন যারা এগুলো করে তারা অত্যন্ত অপরাধী তাদের বিষয়কে নিয়ে তাদের ক্রিটিসাইজ করবেন হাসরের ময়দানে তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে আল্লাহ তাদের জন্য শক্ত আজাব আল্লাহ তালা রেডি করে রেখেছেন এইভাবে মোনাফিকরা অনেক কষ্ট দিয়েছে নবী করিম সাল্লামকে মদিরার দশটি বছর সাহাবিদির কষ্ট দিয়েছে এবং এক পর্যায়ে তাদের তো মরা লেগেছে তাদের তো মরতে হয়েছে আব্দুল উবাইর মৃত্যুর সময় হয়ে গেছে এবং তাদের ব্যাপারে কথা আসলো যে আবদুল্লাবিন উবাই তার ছেলে আসলো তিনি তার নামও আবদুল্লাহ কিন্তু ছেলেটা বালো দিনদার খুবই ভালো দিন তার বাপটা হলো মুনাফিক বহু চর্চা করছে বাপকে বুঝাইতে মরতে বসেছে মৃত্যু শয্যা করল মোনাফিক হিসাবে মরবে কি উপায় হবে তো জাহান নামে যাবে এসে রসুল্লাহ বললেন ইলা ইনা আবি সাদা হুয়া তুসলিয়া আলেহী যদি মরে যায় আসলেন তিনি ওনার ছেলের কথা রাখলেন তিনি জানেন বড় মোনাফিক মোনাফিক হিসেবে মরবে এরপরে তিনি আব্দুল্লাহ বলেন আবার এক কাজ নাই। আপনার গায়ের জামাটা দিয়ে তারা যদি কাপন পরাই দিতে পারি তাহলে তিনি মানা করতেন আর ছেলে তো ভালো মুসলিম তার আবেগ ইমোশন তিনি রেসপেক্ট করতে গিয়ে দিলেন ওনার কাফন দিয়ে পড়াই তাকে দাফন করা হলো এরপরে তিনি তাকে জানাজা পড়লেন ওকে তখন আল্লাহ তালা তখন আয়াতিল করলেন এই যে মুনাফি দোয়া করলেন এস্তক আউলা তস্তক ফিরস্তক ফির্লাহম সব নামার রক ফ্লাহম আপনি তাদের জন্য করেনা না করেন গুনা চান না চান তাদের জন্য দোয়া করেনা না করেন আপনি যদি কি সত্যুর বারো তাদের জন্য দোয়া করেন গুণামাফ হওয়ার জন্য আল্লাহ তালা কখন এই মুনাফা মাফ করবেন না আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে কুফরি করেছে এই ফাঁসে জাতীয় লোকগুলো কি আল্লাহ তালা হদায়ত না তখন তিনি বললেন ইন আল্লাহ ইনতরণ নিষেধ না করছেন বলছেন সত্তর বার চাইলে মাফ করবেনা তাহলে তার উপরে চাই আমি একাত্তর বার বাহাত্তর বার চালাইতে থাকি তাহলে আশা করা যে আল্লাহ করবেন কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাহলে নিষেধ করে দিয়েছেন খবরদার আপনি তাদের জন্য দোয়া করতেও পারবেন না প্রিন্সিপাল আছে তিনি নিষেধ করে দিয়েছেন আর দোয়া করতে পারেন তো আমরা ইনশাল এখানে থাকি তবুক যুদ্ধের আরো কিছু কথা বাকি রয়ে গেছে আমরা সেটা ইনশাল আগামী সত্যি